তুমি কি দেখিয়াছো তাহাকে যে দিন কে অস্বীকার করে সে তো সেই যে ইয়ীমকে রূঢ় ভাবে তাড়াইয়া দেয়াল এবং সে অভাবগ্রস্ত থেকে খাদ্য দানে উৎসাহ দেয় না সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাহাদের সালাদ সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থলে প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে